রমাদানিরিজেন্লা র তাকে পর্বে আমরা আল্লাহ সু তিনটি নাম সম্পর্কে জানার চেষ্টা করব যেগুলোর অর্থ খুবই কাছাকাছি বা প্রায় একই ধরনের এবং সেই তিনটি নাম হচ্ছে আল আহাদ ওয়াহিদ এবং বিতর আহাদ এই নামটি উল্লেখ করা হয়েছে কুরআনে উল্লেখ করেছেন বাইশ বার যেমন একটি স্থানে আল্লাহাম বলেছেন ইহ কুম্লা ওয়াহিদাহিদ নিশ্চয়ই তোমাদের ইলাহ তিনি একক বিতর এই নামটি কুরআ করা হয়নি তবে হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাম তিনি বলেছেন ওয়াঈতরা নিশ্চয়ই আল্লাহ তিনি কাজেই তিনি বেজরকে বা বিতরকে ভালোবাসেন বুহারি বা মুসলিম উভয় স্থানে হাদিসটি এসেছে কাজেই এই যে তিনটি নাম আহাদ ওয়াহিদ কিংবা বিতর সেগুলো অর্থ খুবই কাছাকাছি সরল অনুবাদ করলে মনে হয় যেন সবগুলোতেই বলা হচ্ছে যিনি একক বা এক তবে প্রতিটি নামের মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য রয়েছে আশা করি বাকি আলোচনা থেকে সেই বিষয়গুলো স্পষ্ট হবে আহাদ এবং ওয়াহিদ উভয় নামের সাধারণ অর্থ যিনি একক যিনি অদ্বিতীয় যিনি অনন্য অতুলনীয় সেই মহান আল্লা সহামতআলাকেই নির্দেশ করা হয় তবে ওলামায় কেরাম এই উভয় নামের মধ্যে কিছু পার্থক্য নির্ণয় করেছেন যেমন তারা বলেছেন ওয়াহিদ এই নামের মাধ্যমে আল্লা সুবহান হুয়া তালার জাত বা সত্তাগতভাবে একক হওয়া সেটা বোঝানো হয়ে থাকে আল্লা সুবহানতআলা তিনি সত্যাগতভাবে একক অনন্য অদ্বিতীয় অপরদিকে আল আহাদ এই শব্দের মাধ্যমে উভয় অর্থ অর্থাৎ সত্ত্বাগত এবং গুণ ও বৈশিষ্ট্য উভয় দিকেই আল্লা সুবহান তাল্লাহ তিনি একক অনন্য অদ্বিতীয় আল্লা সুবহানহাতলা নিজের কাজ ক্ষমতা এবং গুণ বৈশিষ্ট্যের ক্ষেত্রে একক তিনি আল্লাহাদ এই বিষয়টি নিয়ে যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমরা ভালোভাবে চিন্তা করলে বুঝতে পারি যে সত্যিকার অর্থে আল্লা সুতআ বাদে কেউই একক নয় যাদেরকে একক মনে করা হয় তারা কিছু কিছু ক্ষেত্রে একক হলেও বহু ক্ষেত্রে তারা একক নয় আল্লা তিনি তার জাত বা সত্তাগত ক্ষেত্রে এবং গুণগত বৈশিষ্ট্য উভয় দিকেই একক এবং অতুলনীয় যেমন উদাহরণ হিসেবে আমরা চিন্তা করলে দেখতে পারি যে কোনো একজন মানুষ হতে পারে সেই ব্যক্তির নাম আব্দুল করিম এখন সেই ব্যক্তি হয়তো বলতে পারে আমি তো একজনই আমার মতো দ্বিতীয় কোন আব্দুল করিম তো আর নেই অমুক অমুক পিতা মাতার মাধ্যমে যে আব্দুল করিমের জন্ম সেরকম আব্দুল করিম বিশ্বজাহানে দ্বিতীয় কেউ নেই কিন্তু পরিপূর্ণভাবে সে আব্দুল করিম সে কে একক যেমন সে একজন মানুষ এই ধরনের মানুষ এই বিশ্বজগতে কোটি কোটি রয়েছে সেও অন্যান্য মানুষের মতো এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে একদিন মৃত্যুবরণ করবে এবং তারও পানাহার করা ইত্যাদি বিষয়ের প্রয়োজন রয়েছে কাজেই সত্তাগতভাবে তার যে বৈশিষ্ট্য সেগুলো আরও অনেকের মধ্যেই রয়েছে সুতরাং সত্যিকার অর্থে সকল দিকে সে কখনোই একক হতে পারে না এভাবে মানুষের বদলে যদি আমরা অন্য কোনো সৃষ্টিকে নিয়ে চিন্তা করি যে কোনো জীব বা জড়বস্তু সেগুলো সত্যিকার অর্থে কোনটি পরিপূর্ণভাবে একক নয় সুতরাং একমাত্র যিনি একক তিনি হচ্ছেন আল্লাহাদ সেই প্রসঙ্গে একটি বিস্তারিত আলোচনা করেছিলাম গুরুত্ব সহকারে আল্লাহ সুবাহর নাম এবং পরিচয়গুলো বুঝতে গেলে কোন ধরনের সাদৃশ্য স্থাপন করা যায় না অর্থাৎ তাসবিহ বা তামসিল স্থাপন করা যায় না উপমা বা সাদৃশ্য স্থাপন করা যায় না আবার এই ক্ষেত্রে সাদৃশ্য স্থাপন করা থেকে বাঁচতে গিয়ে কোন ধরনের নাম বা গুণ বৈশিষ্ট্য যেগুলো কোরআন এবং হাদিসে উল্লেখ করা হয়েছে সেগুলোকে অস্বীকার করাও যাবে না যেমন তাহারিফ করা বা অর্থ বদলে ফেলা কিংবা তা আতিল করা বা কোনো কিছুকে অস্বীকার করা সেগুলো পথভ্রষ্টতা যেমন আলসু মাহতালার একটি নাম হচ্ছে তিনি আসামিয় সর্বশ্রোতা এটা আমরা কিভাবে জানলাম কারণ এই প্রসঙ্গে কোরআনে বর্ণনা করা হয়েছে আহু আসামিউল বাসির তিনি সর্বশ্রোতা তিনি সর্বদ্রষ্টা কাজেই এই গুণ এবং বৈশিষ্ট্য এবং এই নাম সম্পর্কে বিশ্বাস করা বাধ্যতামূলক কিন্তু এই ক্ষেত্রে যদি কেউ মনে করে যে আল্লাহ সুভাহাতাল্লা তিনি শ্রবণ করেন আবার মানুষ বা সৃষ্টি তারাও শ্রবণ করতে পারে কাজেই এই বিষয়ে গুলিয়ে ফেলে সে যদি কোন ধরনের সাদৃশ্য স্থাপন করে কিংবা আল্লা সুহামতাল্লাহ কিভাবে শুনেন সেই কৈফিয়ত তালাশ করে তাহলে সে পথভ্রষ্টতার দিকে পা বাড়াল আল্লাহামতআলা যা কিছু বর্ণনা করেছেন সেগুলো আমরা বিশ্বাস করি কিন্তু সেগুলোর কৈফিয়ত আমরা তালাশ করি না এবং সেগুলো হচ্ছে এই ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি আল্লা সুহামতআ তিনি আসলামি তিনি সর্বশ্রোতা সেখানেও তিনি একক সুতরাং তিনি আহাদিস ওয়াহু আসলামীল বাসির তার সমতুল্য সমকক্ষ কিছুই নেই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এই যে আলো সুতার গুণবাচক নাম আল আহাদ এবং ওয়াহিদ তিনি এক একক এবং একমাত্র অদ্বিতীয় সত্তা তার সত্তাগত এবং গুণগত উভয় বৈশিষ্ট্যের যে বিশুদ্ধ ধারণা সেটা একমাত্র ইসলামে সুরক্ষিত রয়েছে অন্যান্য যে কোনো বাতিল ধর্ম বা মতবাদে বিশ্বজাহানের যিনি সত্যিকারের রব যিনি সত্যিকারের ইলাহ তার একত্ববাদের বিশুদ্ধ ধারণা সুরক্ষিত নেই সে কারণেই সেই মুশ্রিকরা যখন রসুলের কাছে আল্লাহ জানতে করেছিলেন যার শুরুতেই তিনি বলেছেন হেনবি আপনি বলে দিন তিনি আল্লাহ যিনি আহাদ যিনি একক এভাবে অন্যান্য বৈশিষ্ট্যগুলো আল্লাহ সুবাহ বর্ণনা করেছেন ইক্রিমা তিনি বলেছেন ইহুদিরা বলতো আমরা আল্লাহর পুত্র উজায়েরকে ইবাদত করি খ্রিস্টানরা বলতো আমরা আল্লাহর পুত্র আইসার ইবাদত করি আর অগ্নি উপাসকরা তারা বলতো আমরা চন্দ্র সূর্যের উপাসনা করি আবার তাদের মধ্যে অনেকে পৃথক সৃষ্টিকর্তায় বিশ্বাস করত একাধিক সৃষ্টিকর্তায় বিশ্বাস করত আর মুশ্রিকরা বলত আমরা বিভিন্ন দেব দেবীর পূজা করে থাকি এই অবস্থার প্রেক্ষিতে আল্লা সুহামত আল্লা সুরাইখলাস নাজিল করলেন এবং তার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন যে হে মোহাম্মদ আপনি তাদেরকে বলে দিন তোমাদের মাবুদ তিনি হলেন একক তিনি এক আল্লাহ তিনি আল্লাহ যিনি যিনি একক। তিনি সমাধ তিনি অমুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি এবং তার সমকক্ষ সমতুল্য কিংবা কাছাকাছি তুলনা দেওয়ার মতো কোন কিছুই নেই সুতরাং যিনি আল্লা সুবাহ তিনি আহাত তিনি ওয়াহিদ তিনি বিতর্ তিনি সকল ক্ষেত্রেই একক অতুলনীয় এবং অদ্বিতীয় রব হিসেবে আল্লা সুবহান তাল্লাহ তিনি একক ইলাহ হিসেবে উপাস্য হিসেবে মাবুদ হিসেবে তিনি একক কাজেই সেই একক সত্তাকে ইবাদতের ক্ষেত্রেও অন্যান্য সমস্ত বাতিল রব বা ইলাহ থেকে পৃথকভাবে বাছাই করতে হবে এবং এককভাবে আল্লাহ সুহাম ইবাদত করে যেতে হবে একই সঙ্গে আল্লাহ আল্লা সুবহানতআল্লাহ নাম এবং গুণের ক্ষেত্রে আসমা ওয়সিফাতের ক্ষেত্রে একত্ববাদকে রক্ষা করে যেতে হবে সেখানেও তিনি একক তিনি আহাদ তিনি ওয়াহিদ আল্লাহাম তিনি বলেছেন আর তোমাদের ইলাহ তিনি একক ইলাহ তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি রাহমান তিনি রাহিম অন্যত্র আল্লাহ সুহান তালা খ্রিস্টানদের সম্পর্কে বলেছেন ইন ইয় তারা কাফের যারা বলে আল্লাহ তিনের এক অথচ এক ইলাহ এক উপাস্য ছাড়া কোনো ইলাহ নেই কোন উপাস্য নেই আল্লাহ আলা আরও বলেছেন সুতরাং তোমাদের ইলাহ তিনি একমাত্র একক আল্লাহ आत्मसमर्पणकृत अवस्था थको एवं जरा विनयी ते तुम सुब प्रदान कर অন্যত্র আল্লাহ তার রাসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহ তার রাসুলকে নির্দেশ দিয়ে বলছেন হে নবী আপনি বলে দিন যে আমাকে তো এই আদেশই প্রদান করা হয়েছে যে তোমাদের ইলাহ তিনি একমাত্র ইলাহ আন্নামা ইলা হুকুম ইলাহ ওয়াহিদ ফাহাল আন তুম মুসলিম সুতরাং তোমরা কি মুসলিম হবে বা আত্মসমর্পণকৃত হবে আল্লাহমাত সত্তাগত এবং গুণগত উভয় বৈশিষ্ট্যের ক্ষেত্রে এই যে এই প্রসঙ্গে আমরা হাদিসের দিকে যাচ্ছি বুখারীর হাদিসে এসেছে রসুল্লাহ বলেছেন কষ্টদায়ক কথায় আল্লাহ সুহান থেকে অধিক সবরকারী বা ধৈর্য ধারণকারী আর কোন সত্তা নেই মানুষ আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করে কিন্তু এর পরেও তিনি তাদেরকে জীবিকা প্রদান করেন এবং শান্তি প্রদান করেন পুখারীর আরেকটি হাদিসে এসেছে আবু হাইরা রাজিয়ালহ তিনি বর্ণনা করে বলেছেন রসুল উল্লাহ সালাই বলেছেন আল্লাহ বলেছেন আদম সন্তান আমাকে মিথ্যা প্রতিপন্ন করে অথচ এটা করা তাদের জন্য উচিত ছিল না তারা আমাকে গালি দেয় অথচ এটা তাদের পক্ষে করা উচিত ছিল না আল্লাহ বলেছেন তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করে এভাবে তারা বলে যে আল্লাহ প্রথমবার আমাদেরকে সৃষ্টি করলেও দ্বিতীয়বার আমাদেরকে সৃষ্টি করতে পারবেন না অথচ আল্লাহ সুহামতাল্লাহ বলছেন প্রথমবারের থেকে দ্বিতীয়বার সৃষ্টি করা এটা আরো সহজ সেই হাদিসে রসুল্লা সাল্লাম আরও জানিয়েছেন আল্লাহকে তারা বলেছেন অথচ আমি এক এবং অমুখাপেক্ষী আমি কাউকে জন্ম দেইনি এবং আমাকেও জন্ম দেওয়া হয়নি এবং আমার সমকক্ষ কিছুই নেই রসুল্লাহ সালাহ আল্লাহ আল্লাহর সেই মহান গুণবাজক সম্পর্কে হাদিসে আমাদেরকে জানিয়েছেন মান আহ সোয়াহা দেখাল যে সেই নামগুলোকে সংরক্ষণ করবে সে জান্নাতে প্রবেশ করবে মান আহ এর অর্থ অত্যন্ত ব্যাপক শুধুমাত্র সেই নামগুলো জানা বা মুখস্থ করার মধ্যে সেটা সীমাবদ্ধ নয় সেই নামগুলো জানা সেই নামের অর্থগুলোকে বোঝা এবং সেই অর্থগুলো যা কিছু নির্দেশ করে সেই বিষয়গুলোর উপরে আমল করা সেই বিষয় অনুসারে নিজেদের দুনিয়ার জীবনকে পরিচালনা করা এর সবকিছুই মান আহ সোহা এর অন্তর্ভুক্ত আজকের পর্বে আমরা আল্লাহাম যে নামগুলো সম্পর্কে জানলাম সেখানে আল্লাহবাদের বৈশিষ্ট্য হয়েছে তিনি আহাদ তিনি ভিতর। এই নাম অনুসারে কিভাবে আমরা আল্লাহ আহাদ কিংবা আহাদুন আহাদ এই যে শব্দগুলো এই শব্দগুলো শুনলেই কম বেশি আমাদের সবার মধ্যেই সেই বিলাল রদিল তালানহু তার স্মৃতি ভেসে উঠে যিনি কঠিন নির্যাতনের মুখে বারবার বলে যাচ্ছিলেন আহাদুন আহাদ তিনি এক তিনি একক তিনি যেভাবে আল্লাহ সুহামাত্রী বরকতময় নামের মহিমা ঘোষণা করেছিলেন সেটা মানব ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত এবং নজির হয়ে আছে সেই ঘটনা স্মরণ করে আমরা কিছু শিক্ষা গ্রহণ করার চেষ্টা করছি যদি আমরা সরাসরি সেই দৃশ্যে চলে যাই তাহলে আমরা কি দেখতে পাই আমরা দেখতে পাই মরুর বুকে ভর দুপুরে সূর্য যখন মাথার উপরে প্রচন্ড উত্তাপ ছড়াচ্ছে কিরণ ছড়াচ্ছে তাপমাত্রা যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে সেই অবস্থায় সারাদিনের রৌদ্র তাপে প্রচণ্ড উত্তপ্ত বালুর বুকে খালি গায়ে শুইয়ে দেওয়া হয়েছে একজন কৃষ্ণকায় কৃতদাসকে শুধু তাই নয় তার মনিব তাকে অনাহারে রেখেছে এবং যন্ত্রণা বৃদ্ধি করার জন্য তাকে পরিয়ে দেওয়া হয়েছে লোহার বর্ম যেন সেটা আরো অধিক পরিমাণ তাপ ধারণ করতে পারে বিলালের বুকের উপরে বসিয়ে দেওয়া হয়েছে প্রচণ্ড ভারী এক পাথর এবং এরপর তাকে চাবুক পেটা করা হচ্ছে যদি আপনি সেখানে উপস্থিত থাকতেন তাহলে কি শুনতে পেতেন সেই যুবক তিনি কি বলছেন তিনি বলছেন আহাদুন আহাদ ক্রমাগত এই একই কথা একই শব্দগুলো কেন তিনি বলে যাচ্ছেন কি বা অর্থ আর কেনই বা তার মনিপ তাকে এভাবে কষ্ট দিচ্ছিলেন বিলালের মনিব ওমাইয়া ইবনে খালাফ তিনি মক্কার একজন বিশিষ্ট ধনী ব্যবসায়ী হলেও তিনি ছিলেন অত্যন্ত কৃপণ এবং নিষ্ঠুর নির্দয় হৃদয়ের অধিকারী তিনি তার কৃতদাস বিলালের কাছ থেকে স্বীকারোক্তি আদের চেষ্টা করছেন তিনি তাকে বারবার প্রশ্ন করছেন তুমি বলো কে উত্তম নাকি এবং এগুলো উত্তম নাকি বিলাল রাতান হুকমারগত বলে চলেছেন আহাদুন আহাদ তিনি এক তিনি একক সেই আল্লাহ তিনি উত্তম অথচ চাইলে বিলাত মনিরকে খুশি করার জন্য কিংবা সেই ভয়াবহ নির্যাতন থেকে বাঁচার জন্য বলে দিলেই পারতেন এবং এই ধরনের জোর জবরদস্তি বা ইকরাহ এর মুখোমুখি হলে জীবন রক্ষার্থে এই ধরনের সুযোগ রয়েছে কিন্তু বিলাল রাজিয়ত সেই এক এবং অদ্বিতীয় আহাদ এবং ওয়াহিদ যিনি আল্লাহ যিনি বিতর তার নামের প্রেমে মজে গেছেন তার জিহুবা যেন অন্য কিছু বলতে অপারগ হয়ে গেছে আল্লাহ সুভামতআল্লার বৈশিষ্টের বিরুদ্ধে কিছু বলতে যেন তার জিহবা অপারগ হয়ে আছে মনিপকে খুশি করে নিজে সেই যন্ত্রণা থেকে বেঁচে যাবেন এ ধরনের কোন ইচ্ছাই তার মধ্যে ছিল না এটাই হচ্ছে ভালোবাসা ভালোবাসার অপর পিঠে থাকে যাকে ভালোবাসা হয় তার জন্য কষ্ট এবং যন্ত্রণা সহ্য করার শক্তি সাহাবাই ক্যারের ইতিহাস থেকে আমরা দেখতে পাই অনেকেই যখন মক্কার সেই প্রথম যুগে মুর্শিকদের হাতে ভয়াবহ সব নির্যাতনের শিকার হয়েছিলেন তারা অনিচ্ছা সত্ত্বেও কিছু না কিছু ছাড় দিতে বাধ্য হয়েছিলেন কাফেরদেরকে কিছু না কিছু বলে কিংবা করে খুশি করতে তারা বাধ্য হয়েছিলেন কিন্তু বিলাল রায় তিনি ছিলেন ব্যতিক্রম তিনি কঠিন নির্যাতনের মুখেও ক্রমাগত বলে যাচ্ছেন আহাদুন আহাদ তিনি এক তিনি একক কত বরকতময় আল্লাহ সেই নাম এবং কত শক্তি রয়েছে সেই নামের স্মরণে আল্লাহ একবার যদি সেই দৃশ্যকে কেউ গভীরভাবে দেখার চেষ্টা করে তাহলে বুঝতে পারবে যে আসলে পাথরের নিচে চাপা পড়া অবস্থাতেও কিংবা সে বালুর বুকে চাবুকের প্রহারের মুখেও বিলাল তিনি আর বন্দী নেই তিনি আর কৃতদাস অবস্থায় নেই তিনি স্বাধীন তিনি মুক্ত তার মন এবং মগজ চিন্তা এবং চেতনা মুক্ত শির এবং কুফরের গোলামি থেকে তিনি মুক্তি লাভ করেছেন যদিও বা তিনি তখনও উমাই এবনে খালাফের গোলাম হিসেবে কৃতদাস হিসেবে বন্দী কিন্তু এর এরপরেও তিনি মুক্ত উমাই এবনে খালাফ সেই যেন কৃতদাস সেই যেন গোলাম সেই তো বিলালের কাছে ভিক্ষা চেয়ে যাচ্ছে জোর করে হলেও সে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে যাচ্ছে নিজেও জানে বিলাল কিছুতেই লাদ এবং উজাকে মুহাম্মাদের রব থেকে উত্তম মনে করে না। করেনা সালাম এই যে বরকতময় নাম আল আহাদ ওয়াহিদ যিনি এক এবং একমাত্র যিনি একক এই নামের পরিচয়ের মাধ্যমেই বিলাল রাজিয়ালহ তাহিদ বুঝেছিলেন আল্লাহাত একত্রবাদ বিশুদ্ধ ধারণা গ্রহণ করেছিলেন ইমান অর্জন করেছিলেন মুক্তি পেয়েছিলেন শির্ক এবং কুফর থেকে অসংখ্য মিথ্যা বাতিল মাবুদের গোলামি থেকে তিনি চলে এসেছিলেন এক আল্লাহর ইবাদতের প্রশস্ততায় বিলালের সেই আজান এখনো আমরা শুনি অন্য মুওয়াজিনের কণ্ঠে এখনও আমরা শুনি আশাদু আল্লাহ ইল্লাল্লাহ। কিন্তু সেই তাউহিদের দীপ্তি ইমানের চেতনা ইমানের শক্তি সেগুলো আজ কোথায় হারালো। কোথায় সেই তাওহিদের শক্তি কোথায় সেই ইমানের চেতনা কঠিন নির্যাতনের মুখেও বিলাল রাজি সেই বাতিল প্রশংসা করতে রাজি ইন্দুমাত্রেন না তিনি তাদের সঙ্গে অনেক আগেই সম্পর্কের মাধ্যমে সেই শক্তিতে বলিয়ান হয়েই একজন দুর্বল অবস্থাতেও সেই গোলাম বা কৃতদাস বিলাল তিনি ছিলেন তার মনিবের উপরে বিজয়ী এই বিজয় ছিল মানসিক বিজয় চিন্তা এবং চেতনার বিজয় কুরআনে আমরা দেখতে পাই আল্লাহ আল্লা সু ভান তার রাসুলকে बोलते निर्देश दिए अपनी मुश्रिक संगे सम्पर्क करसुलर माध्यम साम से मुश्रिक प्रश्न रेखे तुम्हारी सख्य दाओ आल्लाहर साथ रो उपास्य र উল ই হু অবি আপনি বলে দিন আমি এ ধরনের সাক্ষ্য দেই না আপনি বলে দিন তিনি একমাত্র ইলাহ তিনি একমাত্র উপাস্য এবং আমি অবশ্যই তোমাদের শির থেকে সম্পর্ক মুক্ত আমাদের আজকের আলোচনার শেষ নিবেদন আসুন যিনি এক অদ্বিতীয় আল্লাহ সুবহান হুয়া তাল্লাহ যিনি আহাদ যিনি ওয়াহিদ যিনি বিতর সেই আল্লাহ সুবহান তাল্লার পরিচয় জানি এবং সেগুলো শিক্ষা গ্রহণ করি ইমান এবং তাওহিদ এগুলো বুঝার বিষয় এবং শিক্ষা গ্রহণ করার বিষয় পরিচয় এবং গুণবাচক নাম সম্পর্কে বলেছেন যে সেগুলোকে শিখল সংরক্ষণ করল এবং সেই নাম অনুসারে নিজেদের জীবনকে পরিচালনা করল মান্না সেই জান্নাতে দাখিল হলো। যিনি একক অদ্বিতীয় তুলনাবিহীন আল্লাহ সুবাহ আলাহ তার সেই বরকতময় নামগুলোকে সংরক্ষণের কিছু উপায় হচ্ছে অবশ্যই প্রথমে তাওহিদ দর্জন করা এক নম্বরে তাউিদকে ধারণ করা তাগুদকে বর্জন করা লা ইলাহা ইল্লাল্লাহ এই ঘোষণা দেওয়ার মাধ্যমে ওয়াহিদ এবং আহাদ আল্লাহ আল্লা সুবাহতাল্লার পরিচয় জানা এবং সেগুলোর সাক্ষ্য প্রদান করা দুই নম্বর বিষয় ইবাদতের ক্ষেত্রেও এককভাবে একমাত্র আল্লাহ আল্লা সুভাহতাল্লাহর জন্যই ইবাদতকে নির্দিষ্ট করা ইখলাসের মাধ্যমে নিয়তকে শুদ্ধ করে নেওয়া এবং তিন নম্বর প্রতিনিয়ত নিজেদের কাজ এবং কর্মকে আল্লাহ আল্লা সুভাহতাল্লাহ স্মরণের সঙ্গে সংযুক্ত রাখা রসুল্লা সাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন সর্বোত্তম জিকির হচ্ছে আমরা ইবাদত এবং আনুগত্য করব কাকে যিনি এক এবং অদ্বিতীয় যিনি আহাদ এবং ওয়াহিদ সেই আল্লাহ সুবহানহাতালাকে এবং যাবতীয় উত্তম গুণবাচক নাম এবং বৈশিষ্ট্যসমূহের মাধ্যমে কাকে আমরা সবকিছু থেকে পৃথক করব তিনিই আল্লাহ তিনিই আহাদ তিনিই ওয়াহিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক প্রদান করুন আল্লাহুমা আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন রেইনজర్స్ মিডিয়ার উন্নয়ন প্রকল্প সম্পর্কে জানতে ভিজিট করুন www.rainjorsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com ডব মিডিয়া অথবা youtube চ্যানেল ডব ডবল